سلام على عباده الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وان كنتم في ريب مما نزلنا على عبدنا فاتوا بسوره من مثله وادعوا شهداءكم من دون الله ان كنتم صادقين فان تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجاره وعده للكافرين বিগত সপ্তাহে সুরতুল বাকার একুশ এবং বাইশ নম্বর আয়াতের তফসিলের কথা আলোচনা করা হয়েছে সেই দুই আয়াতে আল্লাহ তালা তাহিদের কথা আলোচনা করা হয়েছে আল্লাহ তালা সেই দুই আয়াতে তার কিছু বিশেষ গুণের কথা উল্লেখ করেছেন যেই কাজগুলো তিনি ছাড়া আর কেউই করতে পারেন না তো আল্লাহ তালা সেই গুণগুলোর কথা উল্লেখ করে বাংলাদেশ দৃষ্টি আকর্ষণ করছেন যখন এ সকল অসম্ভব কাজের অধিকারী আল্লাহ তালা সর্বময় ক্ষমতা যখন আল্লাহ তাল কর্তৃত্বে সার্বভৌম কর্তৃত্বের মালিক যেহেতু একমাত্র তিনি সুতরাং তোমাদের উচিত তারই এবাদত করা অন্য কারো এবাদতে নিযুক্ত না হওয়া তো সুরাত বাকারের একুশ এবং বাইশ নম্বর আয়তে আল্লাহ তালা তোহিদের কথা যেই তৌহিদ হলো ইসলামী আকিদার মূল ভিত্তি সে সম্পর্কে আলোচনা করা হয়েছে এরপর তেইশ এবং ২৪ এ দুটো আয়তের মধ্যে ইসলামী আকিদার দ্বিতীয় মূল ভিত্তি রেসালত সম্পর্কে আলোচনা করা হয়েছে রেসালদ মানে রসুল উল্লাহ সাল আলী হাসাল্লাম যে আল্লাহ পক্ষ থেকে প্রেরিত নবী এবং তিনি যে সর্বশেষ নবী এই সম্পর্কে আলোচনা তো এখানেও আল্লাহ তালা সেই আগের আয়ত্তের ধারাবাহিকতা বজায় রেখেছেন রসুল্লাহ সাল আলী হোসালামের রেসালত প্রমাণের জন্য যদি কেউ দলিল হাজির করতে চায় তাহলে তো হাজার হাজার প্রমাণ হাজির করতে পারবে কিন্তু এখানে সেই সমস্ত বিষয়কে উল্লেখ না করে আল্লাহ তালা এমন একটা দিককে উল্লেখ করেছেন যেই দিকের সামনে পৃথিবী সবাই অসহায় কারো সক্ষমতা নেই কারো শক্তি নেই যে সেখানে রসুল উল্লাহ সাল্ল আলী ছাড়া এই ক্ষমতা আর কেউ দেখাবে তাহলে কোরআনের অনুরূপ কোন একটা সুরা নিজেরা বানিয়ে নিয়ে আসো ইং কুমতম সহ যদি বাস্তবে তোমরা সত্যবাদী হয়ে থাকো মাঝখানে আরেকটা কথা বলছেন তাহলে তার অনুরূপ একটা সুরা যে কোনো একটা সুরা এই জাতীয় একটা সুরা বানিয়ে আনো মাঝখানে বলছেন আল্লাহকে বাদ দিয়ে তোমাদের যত সাহায্যকারী রয়েছে হোক সেগুলো তোমাদের দেবতা হোক সেগুলো তোমাদের ধর্ম ব্যবসায়ীরা অথবা যেই হোক না কেন তাদের সবাইকে ডাকো সবাইকে উপস্থিত করো তারপর তোমরা এককভাবে এবং সম্মিলিতভাবে চেষ্টা করে দেখো যে বাস্তবে যদি তোমরা সত্যবাদী হও তাহলে কোরআনের অনুরূপ একটা সুরা তোমরা ডকুমেন্ট হিসাবে এনে হাজির করো তাহলে আমি মেনে নেব তাহলে আমি আমার বান্দার ওপর যা নাজিল করেছি যদি সেটা তার পক্ষ থেকে বানানো হতো রসুল নিজে যদি এগুলোকে বানাতেন তাহলে পৃথিবীর মধ্যে এত মানুষ রয়েছে যার মধ্যে আরব জাতি সেই সময়ে তারা সাহিত্য চর্চার ক্ষেত্রে তাদের অনেক সুনাম ছিল অনেক প্রতিভাতাদের ছিল रसूल निजे पक्ष बनिए थके तुम्हारे तो बड़ बड़ कबीरा रही बड़ बड़ो अलंकार भाषा विदरा रही है तुम दरकार नहीं दस टावी सुरार दरकार शब्द व्यवहार कर रई सन्देह रिप बोला सन्देह के सन्देह अमूलक जर भित তোমরা আমি আমার এই কিতাবের মধ্যে সন্দেহ সংশয় লালন করার কোন সুযোগই নেই সন্দেহের ঊর্ধ্ব সংশয়ের ঊর্ধ্বে এখানে সন্দেহ সংশয়ের কোন অবকাশ নেই তারপরও যদি একজন বান্দা সে যদি এই কিতাবের ব্যাপারে সন্দেহে পড়ে যেই সন্দেহের পক্ষে সে প্রমাণ হাজির করতে পারবে না দলিল দেখাতে পারবে না অমূলক সন্দেহ ভিত্তিহীন সন্দেহ আল্লাহ বলছেন যদি ভিত্তিহীন সন্দেহ তোমাদের মধ্যে থাকে তাও তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম কোরআন এর একটা সুরা তোমরা হাজির করে দেখাও তাহলে মেনে নেব তোমরা সত্যবাদী আরামান্ন আর যদি না তাহলে কোরআন মানটা তোমাদের বাধা হতে হয় রেসালাতের পক্ষে প্রমাণ আল্লা পক্ষ থেকে নাজল কি তো এটা বুঝতে পারেনি এজন্য না আল্লাহ কোরআন স্পষ্ট বলছেন আল্লাহ বলছেন যাদেরকে আমি পূর্বে কিতাব দিয়েছিলাম হোক সেটা তাওরাত হোক সেটা যাবুর, হোক ইঞ্জিল অথবা অন্য যে কোনো ধর্মীয় আসমানি গ্রন্থ আমি যাদেরকে দিয়েছিলাম তারা এই নবী সেভাবে চেনে যেভাবে নিজেদের পুত্রদেরকে চেনে নিজের ছেলেকে চিন্তা যেমন কারো ভুল হয় না এই নবী যখন তাদের মধ্যে এসেছেন তাকে চিনতেও তাদের কোনো বিকৃত হয়নি এর এরপরও কেন মানে না বিদ্বেষবশত মানে না তাদের যত সন্দেহ সেই সন্দেহগুলোর ভিত্তি নেই অমূলক সবগুলোই অমরূপ যেমন দাওয়াত দিচ্ছেন যে তোমরা ইহার উপর উঠে যাও একমাত্র আল্লাহ তালাকে রব্বুল আলমিন হিসাবে মেনে নাও একমাত্র আল্লাহকে ইলা হিসাবে মেনে নাও তোমরাও ঘোষণা দাও ইয়া কেন আবু ইয়া কেন তখন তারা কি যুক্তি পেশ করলো তারা এই যুক্তি পেশ করেনি যে না আল্লাহ কে মানি না আমাদের এগুলো তারা বলেন তারা কি বলছে এত পূজা করে আসলাম অনেকগুলো হোদার এ আবার কোন নবীল আলীহ ইদা সে দেখি অনেক উপাস্যকে এক উপাস্যে পরিণত করেছে তিনি হলেন আল্লাহ রাবুল আলমিন তাহলে আজ আলিদা সে তো সকল উপাস্যকে এক উপাস্যে পরিণত করেছে এটা তো আশ্চর্যজনক একটা বিষয় মেনে নিতে পারছেন আশ্চর্য হচ্ছে তো ইসলামের মূল ভিত্তি যে আকিদার দিকে সেটা সম্পর্কেও যখন রসুল তাদেরকে দেওয়া দিচ্ছেন তারা যে সেটাকে অস্বীকার করবে অস্বীকার করার জন্য কোন যুক্তি পেশ করবে সেরকম কোন যুক্তিও তাদের হাতে ছিল না তো মানুষ যখন তার সামনে কোনো যুক্তি থাকে না তখন সে আলতু ফালতু কথা বলা শুরু করে বকয়াস করা শুরু করে দেয় আল্লাহ তাল কোরআনের মধ্যে মুনাফিৎ ইহুদিনাসার আত্মাদের যে চিত্র বর্ণনা করেছেন জায়গায় জায়গায় দেখা যায় আল্লাহ বলেন তারা সরযন্ত্র করেছে আর আল্লাহ কৌশল করেছেন আর আল্লাহ হলেন সর্বোত্তম কৌশলী বাতিল সর্বযুগে এই কাজই করে। যখন তারা প্রমাণের সামনে টিকতে পারে না তখন তারা ভাবে মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করে আবুজাহাল তারা গিয়ে তাদের সমাজের মানুষকে উস্কে দিত আরে নবী মোহাম্মাদের তোমরা অনুসরণ করতে চাও সেই নবী তো এমন নবী যে তার কথা শোনে সে তার এমন ভক্ত হয়ে যায় যে ভাইয়া ভাইয়ের সম্পর্ক থাকে না বাবা সন্তানের সম্পর্ক থাকে না স্বামী তার স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই নবীর যদি তোমরা অনুসরণ করো তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে একঘরে হয়ে যাবে সমাজের মধ্যে বাস করতে পারবে না এগুলো তো কোনো যুক্তির কথা না কোনো প্রমাণের কথা না কিন্তু যুগে এই সমস্ত যুক্তি তারা পেশ করে এসেছে এবং আপনি সেই রাসুলের যুগকে যদি চিন্তা চান বর্তমান যুগের দিকেও তাকাতে পারেন বর্তমান যুগে যারা বাতিলের ধ্বজাধারী বাতিলের কর্ণধার যদি আপনি আলোচনায় বসেন আপনি যদি আল্লাহ তালিতা না অতীতের পক্ষ থেকেও কোনো ব্যাখ্যা না সরাসরি অনুবাদ অর্থাৎ আল্লাহ তালা যেই কথা বলতেন হুবুহ সেই কথাও তুলে ধরেন তারপর মন গড়া যুক্তি পেশ করবে আরে যদি এমনই হয় আমাদের বাপদাদা বুঝেনি তারা এত কাল কেন করে আসছে এক কথায় সবাই দিচ্ছে একদিকে বলা হচ্ছে যুক্তি কিন্তু কোরআন দিয়ে যখন যুক্তি দেওয়া হচ্ছে আপনি যদি আর বিপরীতে যুক্তি দেখাতে চান আপনি কোরআন এর আয়টা আয়াত খুলে দেখান যে ভাই তুমি তোমার মতের পক্ষে আয়াত দেখিয়েছ আমার মতের পক্ষে দেখো এই আয়াতটা এখানে রয়েছে আমার মতের পক্ষে পাবেন না সন্দেহ লালন করা আজকাল মানুষের কাছে ইসলামী আকিদা যেহেতু একেবারেই মাজলুম এবং উপেক্ষিত বিষয় হয়ে দাঁড়িয়েছে এজন্য সমাজের মধ্যে ইসলামী আকিদার আলোচনা করাও মানুষের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে একজন মানুষ যদি তার মেয়েকে বিয়ে দেবে বিয়ে দেওয়ার এখন পাত্র দেখবে পাত্রে চাকরি ব্যবসা বা তার আর্থিক কি ব্যবস্থা আছে তার লেখাপড়ার কতটুকু যোগ্যতা আছে এই সেগুলো দেখবে যদি ধর্মীয় বিষয়ে দেখতে চায় তাহলে দেখবে ঠিকভাবে নামাজ পড়ে কিনা অথবা কোনো দিনই মেহনতির সঙ্গে জড়িত আছে কিনা বাবা মা ঠিকভাবে খোঁজখবর রাখে কিনা এতটুকু জাহান নামে রাখার পর নির্ধারিত মেয়াদ পূর্ণ করার পর আল্লাহ তালা বান্দাকে জাননাতে দিয়ে দেবেন আবার চাইলে নিজ ক্ষমাগুণে কাউকে জাহান্নামে না দিয়ে সরাসরি জাননাতে দিয়ে দিতে পারেন কিন্তু যদি কারো আকিদার মধ্যে সমস্যা থাকে আপনি আপনার সমাজের একজন মানুষের নাম দেখেন বলতে পারেন কিনা যে মানুষটা বিয়ে দেওয়ার আগে তার জামাই যে হবে এতটুকু তাক্কিক করেছে যে জামাইয়ের নিয়েছে। বলবে আমি তো মূর্খ মানুষ আমি তো তাকিক করতে পারি না আরে আপনি মূর্খ মানুষ যে মানুষ তাও সম্পর্কে আকিদা সম্পর্কে জানে যে সমস্ত ও লামাইক এই সম্পর্কে ভালো জানাশোনা আছে তাদের সঙ্গে নিয়ে আপনি আপনার হবু জামাইকে একদিনে বসেছিলেন আপনি যাচাই করে নিয়েছিলেন যে তার আকিদা ঠিক আছে কিনা যদি আত্মদা ঠিক না থাকে যদি তার আত্মার মধ্যে বড় সিরকের মিশ্রণ থাকে তাহলে মুসলমান মুশ্রিক সে একজন একজন মুনাফিক মুশ্রিকের সঙ্গে আপনি আপনার মেয়েকে যত বড় হুজুরকে ডেকে বিয়ে পড়ান না কেন সে বিয়ে হবে তো সেই সংসারের মধ্যে তাদের যে শারীরিক মেলামেশা হবে এটা কি বৈধ হবে নাকি জিনা হবে এই সংসারের মধ্যে যে বাচ্চা কাচ্চা কয়দা হবে সন্তান হবে নাকি বৈধ সন্তান হবে नाम सेमाम अथवाने आकदा गमरा आकदार एक साधारण समस्या बड़ सीढ़ी बड़ पर्यायी যেই পর্যায়ের আকিদা রাখলে একজন মানুষকে মুসলমান বলার কোনো সুযোগ নেই সে জানছে যে তার ইমামের মধ্যে এরকম আকিদা আছে তারপরও সে নামাজ পড়ে যদি জিজ্ঞাসা করা হয় কেন নামাজ পড়েন বলে আরে সবাই যদি আমরা মসজিদ ছেড়ে যাই তাহলে এই মসজিদের মধ্যে হেদায়তের আলো কে জ্বালাবে আরে ভাই হেদায়তের আলো জ্বালাতে গিয়ে নিজের ভেতর যে অন্ধকারে ভরে ফেলছেন ইসলামের মূল অন্যতম আমলের সর্বোচ্চে উচ্চ আমল যে নামাজ সেই নামাজকে বরবাদ করছেন নিজের ইমানকে ক্ষতিগ্রস্ত করছেন আল্লাহ সামনে কেয়ামতের দিন কে কই ফের দেবেন বিভিন্ন ফেরকা আবিষ্কার হয়েছে রসল তো বলেই গিয়েছেন যে আমার উন্মতের মধ্যে মনে ইসরায়েলের মধ্যে বাহাত্তর ফেরকা হয়েছিল আমার উন্মতের মধ্যে তেহাত্তর ফেরকা হবে এক ফেরকা যাবে জাননাতে বাকি বাহাত্তর টাই জাহান্নামে अधिक संख्यक मानुष जहां नाम वर्णन देखा जा हजार जनर मध्य नश नब्बे जन जगह जहां नाम तो यक मानुष जहार नाम আর শেষ জানানোর মধ্যে হকপন্থীদের সংখ্যা কমে যাবে ইসলামের সূচনা হয়েছিল মুসাফির অবস্থায় অপরিচিত অবস্থায় শীঘ্রই ইসলাম সে অবস্থায় ফিরে যাবে যেভাবে তার সূচনা হয়েছিল ফাতুবা আলীল গুরাবা সুতরাং সুসংবাদ গুরাবাদের জন্য অপরিচিত বাংলাদের জন্য যখন হক অপরিচিত হয়ে যাবে যখন সত্য সমাজ উপেক্ষিত হয়ে যাবে তখন যারা সত্যের ধারক এবং বাহক হবে সুসংবাদ তাদের জন্য উদাহরণ চাক্ষুষ উদাহরণ গত সপ্তাহে যারা জুম্মার নামাজ পড়েছেন তারা কম বেশি জানেন আমাদের আলোচ্য বিষয় ছিল যে দলিলের সঙ্গে অনুসৃত অর্থাৎ আকাবির যারা হবে ধর্মীয় লাইনে যারা বড় হবে तेज़ जो अनुसरण करते चाहिए दलिले संगे करते हम मजहब लेखक हमको मन करीना आलेम के अनुसरण करी यी क्षेत्र करीसम्जस्यपूर्ण जो क्या प्रकाश देखी जो कुरान हदीज़र संगे बिरोधपूर्ण তখন তাকে অনুসরণ করা কোনোদিনও বৈধ হবে তখন যদি তাকে অনুসরণ করি আল্লাহর সামনেকে এই যুক্তি পেশ করা হবে যে হে আল্লাহ তিনিও তো একজনে আলেন তাকে অনুসরণ করেছে আমি তো সাধারণ মানুষ আমাকে ধরেন কেন গিয়ে তাকে ধরেন এই যুক্তি দিয়ে বাঁচা যাবে আপনি খুন করেছেন পুলিশ এসে আপনাকে গ্রেফতার করেছে। আপনি এখন বলছেন যে স্যার আমার কোনো দোষ নেই আমি তো নিজের স্বাদে এখানে আসিনি যাকে খুন করলাম তাকে আমি চিনিও না আমাকে তো অমুক কন্ট্যাক্ট করে পাঠিয়েছে আমি একজন কিলার সাধারণ আমাদের আহলুসের আকিরা শব্দটা শুনেছি না আমরা সবাই নবীরা মাহুম তো কষ্ট না হলে দরজা জানালা লাগিয়ে দেন ভালো হবে খুব বেশি আওয়াজ আছে বাইরে থেকে তো আমরা আহসল জামাত এর অনুসারে যারা রয়েছে সাহাবাই কালাম নিষ্প ছিলেন এই আকিদা আমরা পোষণ করি না যার কারণে কোন কোন সাহাবি কখনো এমন হয়েছে ধোকায় পরে কেউ জিনায় লিপ্ত হয়ে গেছেন কেউ চুরি করে ফেলেছেন কেউ কোনো অপরাধে লিপ্ত হয়েছেন তো এই অপরাধগুলো তাদের সানের সঙ্গে সাংঘর্ষিক না কিন্তু কোনো একজন নবীর ক্ষেত্রে আপনি এমন দেখাতে পারবেন না যে সেই নবী এরকম কোন গুনাহের মধ্যে লিপ্ত হয়েছে। তাহলে নবীদের ক্ষেত্রে আমাদের বিশ্বাস হল নবীরা নিষ্পাপ বাংলায় আমরা বলি মাহুম শব্দের শাব্দিক অর্থ হলো সুরক্ষিত সুরক্ষিত রক্ষা কি করেন আল্লাহ করেন আল্লাহ হলেন রক্ষাকর্তা নবীরা হলেন সুরক্ষিত কিসের থেকে সুরক্ষিত গুণাহের থেকে ছোট গুণা বড় গুণা অধিকাংশের মত আমরা এটাই লালন করি ছোট গুণা থেকেও মা আসো বড় গুণা থেকেও মাসুম, কোন প্রকার গুন নবীরা লিপ্ত হননি এটা হলো একটা দিক যে মধ্যে দ্বিতীয় নিত হল নবীরা আমাদের কাছে ইসলামের বিধান পৌঁছিয়েছেন ধর্ম পৌঁছিয়েছেন এই যে আমরা ইসলাম পেলাম কোন সূত্রে পেলাম কে নিয়ে এসেছেন ধর্ম নবীরা নিয়ে এসেছেন যুগে যোগে নবীদের মাধ্যমে আমরা এই দিন পেয়েছি দিন পৌঁছানোর ক্ষেত্রেও কোনো নবীর কোনো ভুল হয়নি কথা কিন্তু দুটো হল প্রথম কথা ছিল যে কোনো নবী পাপে লিপ্ত হননি গুনাহে লিপ্ত হননি আল্লাহ তালা তাদেরকে গুনাহ থেকে সুরক্ষা দিয়েছেন সুতরাং তারা সুরক্ষিত আরবিতে বললে সুরক্ষিত আরবি হলো না দ্বিতীয় কথা বললাম যে নবীরা যে আমাদের কাছে ইসলাম পৌঁছিয়েছেন এই ইসলাম পৌঁছানোর ক্ষেত্রে কোনো নবীর কোন ভুল হয়নি এমন হয়নি যে আল্লাহ তাকে শিখিয়ে দিয়েছিলেন একটা আর তিনি আমাদের কাছে একজন নবী তিনিয়ত মানুষ নাকি আমরা বিশ্বাস করি যে নবীরা ফেরিস্তা কুল ইন্নামা আনা সুরে বানি ইসরায়েলের সর্বশেষ আয়াত আল্লাহ সুরে কাহাফের अनुरूप एक मानस तुमुरूप हार की तुम्हारा जेमी सृष्ट आमी माटी मतोई आमी एक ही भावे सृष्ट तुम्हारे मत ही मानुष तुम्हारे संगे पार्थक्य आई पार्थक्य हल यू हालाइया का तुम्हारे कारो काल पार्थक्य नबीर बेपारे तो विश्वास कर नबीरा हरें रक्त मानसर मटर मानुष ना कि नबीरा नूर तैरी নবীদেরকে যদি কোথাও নূর বলা হয় সেই নূর নূর শব্দের অর্থ আলো অবশ্যই নবীরা হেদায়তের আলো আমরা উদাহরণ দেওয়ার ক্ষেত্রে বলি যে তিনি ছিলেন একজন জ্বলন্ত প্রদীপ তিনি ছিলেন মহিরূহ একজন মানুষ মারা গেলে আমরা এভাবে গুণকীর্তন করে গিলাম তো এখন এর অর্থ যেমন অনেকে বলে যে আমার বাবা যতদিন জীবিত ছিল বাবা ছিল আমাদের মাথার উপর বট বৃক্ষের মতো তো সেকে বাস্তবে বিশ্বাস করত তার বাবা মানুষ ছিল না বটগাছ ছিল এটা বিশ্বাস করত। দেখে এটা একটা উদাহরণ বট বৃক্ষ মানে আমার বাবার শিকর গুলো ঝুলে ঝোলে মাটির উপর এভাবে ছায়ার মধ্যে উপমা তেমনি ভাবে আমরা বলি আলো কথা নিতা বলা হচ্ছে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে আলো এসেছে এই নবী হলেন হেদায়তের আলো হেদায়তের আলোক বর্তিকা এর অর্থ তো এটা না যে তিনি আর এখন রক্ত মাংসের তৈরি না এই অর্থ না আল্লাহ নিজেই করে দিচ্ছেন আপনি মানুষকে বলেন যে আমি হলাম তোমাদের মতোই একজন রক্ত মাংসের তৈরি তবে পার্থক্য হলো আমার কাছে নাজিল করা হয় ওহি নাজিল করা হয় কোন বিষয়ে ধর্মীয় বিষয়ে। একজন রসুল তার স্ত্রীর সঙ্গে সাংসারিক যে আলোচনা করবেন সেটাও কি ওহি মারফত তাকে শিখিয়ে দেওয়া হবে তিনি ভালোবাসার কথা বিনিময় করবেন স্ত্রীকে আদর্শ হাগ করবেন এটাও কি ওহির মাধ্যমে শিখিয়ে দেওয়া হবে কোন বিষয় শেছেন তৃতীয় চতুর্থ নবী নিজের খেয়াল খুশি থেকে কোনো কথা বলেন না নিজের মন থেকে কোন কথা বলেন না যা কিছু বলেন সবই হলো ওয়াহ মুহা এমন ওয়াহি যা তার প্রতিপালকের পক্ষ থেকে তার উপর করা হয় সুতরাং ধর্মীয় বিষয়ে কোনো নবী কোনো মন থেকে কোনো কথা বলেন না যা বলেন ওই মাধ্যমে প্রাপ্ত হয়ে আল্লাহর পক্ষ থেকে বলেন এটা হলো ধর্মীয় বিষয় শরিয়াতের বিষয় কিন্তু স্ত্রীর সঙ্গেও কি মন থেকে কোনো কথা বলেন না এ অর্থ অনেকে অর্থ ভুল করে। তা আমাদের তৃতীয় পয়েন্ট হলো যে একজন নবী তিনি একজন মানুষ মানুষ হিসাবে মানবীয় ক্ষেত্রে শরীয়ত পৌঁছানোর ক্ষেত্রে না মানবীয় ক্ষেত্রে তিনি ইজতেহাত করেন তিনি ইজতেহাদের ভিত্তিতে সিদ্ধান্ত নেন ক্ষেত্রে তার ভুল হতে পারে তবে একজন নবীর সঙ্গে অন্য মানুষের পার্থক্য কোথায় থাকলো আপনি বলবেন ইমামাবু হানিফা ইজতেহাত করে আর নবীও ইজতেহাদ করে নবীরও নাকি ইসতেহাদে ভুল হতে পারে ইমাম আবু হানিফা ইস্তেহাদেও ভুল হতে পারে কথাটা মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু ভিতরে করতে যদি না পোষণ করেন তাহলে নিজেকে কোন হিসাবে মমিন হিসেবে পরিচয় দেন মোমিন মানেই তো আমার ভিতরে ইমান আছে ইমান মানেই তো আমার ভিতরে আকিদা আছে আপনি আকিদা সম্পর্কে জানেনই না আর বলেন যে আমি ইমানের ঠিকাদার আমি মমিন আমি হকের ডিলার এগুলোর তো কোন অর্থ নেই तो एक नबी इश्तेहत करें अन्तेहतक्य हलो नबीर जो इश्तेहदे भूल आल्ला पक्ष सतर्क कर देव है क्योंकि अमुषर जो इश्तेहदे भूल है से आल्लर पक्ष मार्फत सतर्क कर देव है ना से बोझार सरसरि आल्लर पक्ष सूझ नहीं बोझा अपनी बोलेंपन कथार पक्षे प्रमाण क्या प्रमाण अपनी कुरान खुलें आजम आलिलम घटना पड़े आल्ला आजम अल्लाम हाथ हावील फल खेल जै ग ना कि निषेध करषेद कर फल खेल क्षेत्र इश्तेहार भूल छाने কথা বোঝা যাচ্ছে কিন্তু তাকে হেদায়ত দিয়ে দিলেন সুতরাং তারও ভুল হয়েছিল কিন্তু আল্লাহর পক্ষ থেকে তাকে সতর্ক করে দেওয়া হয়েছিল ক্ষমা করে দেওয়া হয়েছিল সেই ভুলের উপর তিনি অটল থাকেন একদিন তিনি শহরের মধ্যে প্রবেশ করলেন যখন শহরের অধিবাসীরা ঘুমন্ত ছিল ফওয়াজে একটা তিলাম সেখানে তিনি দুইজন ব্যক্তিকে পেলেন যারা পরস্পর মারপিট করছে একজন লোক ছিল তার অনন্তর বনি ইসরায়েলের যে ছিল মুসার দলের যে ছিল সে তার কাছে সাহায্য প্রার্থনা করলো মুসার কাছে সাহায্য চাইলো কার বিরুদ্ধে ওই শত্রুর বিরুদ্ধে মুসা মুসা তখন একটা আলাই এক ঘুষিতে চিটপটানো শক্তি বেশি ছিল এক ঘুষিতেই মারা গিয়েছে মৃত্যুবরণ করেছে করার পর মুসা আলী ইসলামকে ইচ্ছাকৃত তাকে মেরেছেন ইচ্ছাকৃত নবী মানুষ মেরেছেন আমি আমার নিজের উপর অবিচার করে ফেলেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন ফাঁকা ফাওয়ালা আল্লাহ তালা থেকে ক্ষমা করে দিলেন এই কাজটা ভুলক্রমে হয়েছিল কিনা আল্লাহ আপনার জন্য হালাল করেছিলেন মাগা আফির রসুল মাগা তার এক স্ত্রী কাছে গিয়েছিল তো সেই স্ত্রী কৌশল করে রাসুলকে বলল কি ব্যাপার রসুল আপনার মুখ থেকে দুর্গন্ধ আসছে কেন তারা এটা চক্রান্ত করে রেখেছিল আসলে দুর্গন্ধ আসেনি পরের ঘরে যখন গেলেন তা প্রথম ঘরে আয়েস রবি মাগাফির পান করিয়েছিলেন তো এখন পরবর্তী আরেক সতীনের ঘরে যখন গেলেন তখন সেটাকে বলল রাসুল আপনি কি পান করেছেন আপনার মুখ থেকে দুর্গন্ধ আসছে পরের ঘরে কি অন্তরের মধ্যে থাকেই তো সেটা থেকে ওনারা একটু করেছেন তো রসুল তখন কসম খেলেন জামিয়ার আমি কোনদিন মাগাফির পান করব না তাহলে মাগাফির তার জন্য হালাল ছিল তিনি কসম করলেন যে আমি আর কোনোদিন এটা পান করব না যেমনি ভাবে আপনাদের রাজবাড়ি বাসে সম্ভবত আল্লাহ অথবা কারো ভয়েবা রুচিটাই এরকম আল্লাহ আলম তোর আসল কসম করলেন করার পর আল্লাহ বলছেন হেনবি হেনবি আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন আপনি কেন আপনার জন্য তা হারাম করেছেন সুতরাং আপনি কসম ভঙ্গ করুন কাপড়া দিন এবং সেই স্ত্রীদেরকে বলা হয়েছিল তোমরা আল্লাহ ক্ষমা প্রার্থনা করো তো এই যে তিনি কসম করে একটা জিনিসকে হারান করেছিলেন সিদ্ধান্ত ভুল ছিল কি না কিন্তু এটাকে শরীয় পৌষণের ক্ষেত্রে অথবা এটাকে গুনা কবিরা গুনা সবিরা গুনা কোনোটাই না আবাস ত্রিশ ভ্রুকুঞ্চিত করলেন মুখ বিকৃত করলেন কারণ তার কাছে একজন অন্ধ এসেছিল এমন সময় অন্ধ সাহাবি তিনি তো আর দেখেন না ভিতরে কি হচ্ছে তলব নিয়ে এসেছে যে রাসুল আপনার কাছে এসেছি আমাকে কিছু দিন শিক্ষা দিন তো রাসুল যেহেতু একটা মজলিসের মধ্যে আছেন স্বাভাবিকভাবে রাসুল একটু বিরক্ত হলেন এই যে ব্যক্তি আসলো অন্ধ সাহাবি আপনার কাছে আসলো বড় নিয়ে সে কাছে এসেছে আপনি যদি তাকে ঋণ শিক্ষা দিতেন এর দ্বারা হয়তো সে হতো উপদেশ গ্রহণ করতো এই উপদেশ উপকারে আসতো কিন্তু আপনি তার দিকে নিজের মনোযোগ নিবদ্ধ করছেন না হেদায়তের কথা কিন্তু সে গোমরা হলে এটার দায় তো আপনার উপর না কিন্তু যে বড় তলব নিয়ে আপনার দুয়ারে এসেছে আপনি তাকে মূল্যায়ন করছেন না এটা তো কাজটা ঠিক হয়নি সুরায় আবাসা সবগুলো কিন্তু একটা হাদিস থেকে রেফারেন্স দিচ্ছে না প্রাণ থেকেই বলা হচ্ছে सूतरा पॉन् तीन एक नम्बर सबीरा कबीरा उभय प्रकार गुणा थे नष्पा मासूम दु नम्बर पयम शरियत पोषण क्षेत्र नबीर को गुणाओ है भूल है কথা বললাম যে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে ইসতে করতে গিয়ে কখনো ভুল হয়েছে কিন্তু পার্থক্য হল আল্লাহর পক্ষ থেকে সংশোধনী চলে এসেছে করে ফল আল্লাহ তালা তার তব কবুল করেছেন মুসা আলি ইসলাম ভুল করে ঘুষে মেরেছিলেন মৃত্যুবরণ করেছে আল্লাহ তার তব কবুল করেছিলেন একইভাবে ইউনুস আলাই ইসলাম ভুল করে সম্প্রদায় থেকে বের হয়ে গিয়েছিলেন স্মরণ করুন আপনি মা চলার কথা আল্লাহ বলছেন মালার কথা স্মরণ করুন যখন সে করে বের হয়ে গেল এরপর যখন তিনি আল্লাহকে ডাকলেন আল্লাহ বলেন এই দোয়ার পর আমি তার ডাকে সারা দিলাম জিনাম তাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করলাম আমাদের গত সপ্তাহে যেটা কথা ছিল যে বদর যুদ্ধের বন্দীদের ব্যাপারে অনেকে শুনেছেন যারা ছিলেন বদর যুদ্ধের বন্দীদের ব্যাপারে রাসুল সাহাবিদের সঙ্গে পরামর্শ করেছিলেন তাদের ব্যাপারে আমরা কি সিদ্ধান্ত নেব অধিকাংশ সাহাবির মত ছিল সংখ্যা গরিষ্ঠের মত ছিল তাদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হোক অপরদিকে ওমর রদি আল্লাহান পরামর্শ ছিল যে হে রাসুল তাদের সত্তর জনকে হত্যা করা হোক আল্লা মানসা ছিল যেটা কারণ বদর যুদ্ধের মূল লক্ষ্যই ছিল এই জন্যই বের হয়েছিলেন যার কারণে সেই যুদ্ধের মধ্যে আবুজাহ মৃত্যুবরণ করে। তখন আল্লাহর ফয়সালা ছিল সত্তর জনকে হত্যা করা হবে এবং যুদ্ধ হত্যা করা এটা কোন দেশের আইনেও কিন্তু খারাপ জিনিস না খারাপ জিনিস যুদ্ধে যারা গ্রেফতার হয় ভিন দেশের যারা থাকে তাদেরকে কেউ যদি ছেড়ে দেয় এটা তার অনুগ্রহ তার করুণা তার উদারতা কিন্তু তাকে যদি শাস্তি দেয় দুনিয়ার কারো দৃষ্টিতে এটা অন্যায় নয় কোন দেশের আইনও দেখাতে পারবেন না এটা অন্যায় তো সেখানে আল্লাহ তালা রাসুল যদি এই সিদ্ধান্ত গ্রহণ করতেন যে সত্তর জনকে হত্যা করা হবে এটাকে অন্যায় হতো বৈধ দুইটাই বৈধ হত্যা করাও অবৈধ ছেড়ে দেওয়া বৈধ। পরামর্শ চেয়েছেন দুই পক্ষেই মত এসেছেন রাসুল সংখ্যাগরিষ্ঠ সাহাবির মতকে গ্রহণ করে সিদ্ধান্ত দিয়েছেন ঠিক আছে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে আল্লাহ তালা সুরায় আনফলের সিক্সটি এবং সিক্সটি এইট সাতষট্টি আটষট্টি সুরায় আনফাহালের সাতষট্টি এবং আটষট্টি যদি কথার উপর কারো কোনো সংশয় জাগ্রত হয় যে কোন তাফসী আপনি খুলে অনুবাদ এবং তা নবী কোন নবীর জন্য এটা সঙ্গত নয় আইয়ালু আসা তার কাছে যুদ্ধবন্দী থাকবে আর তিনি তাদেরকে এভাবেই ছেড়ে দেবেন তিনি জমিনার মধ্যে তাদেরকে ব্যাপকভাবে রক্তপাত ঘটাবে না কোন নবীর আল্লাহ তো আখিরাত আল্লাহ তো চাচ্ছেন যে কুফরি পরশক্তি ধ্বংস হয়ে যাক ইসলাম জিন্দা হয়ে যাক অল্লাহ আজিজুল হাকিম আল্লাহ পরাক্রমশালী মহাপ্রজ্ঞা এরপর আরো কত বড় হুঁশিয়ারি দেখেন্লাহি সা। যদি আল্লাহর পক্ষ থেকে পূর্বেই ফত তাহলে এরপর উনসত্তর নম্বর আয়তে বলে দিচ্ছেন হুশিয়ারি জানানোর প সতর্ক করার পদুল কিন্তু যেহেতু তোমরা অধিকাংশের মত অনুযায়ী ফয়সালা গ্রহণ করেছ কিন্তু এই ফয়সালা আমার চাহিদা অনুযায়ী ছিল না এটা এই মুহূর্তে উচিত হয়নি তারপরও যেহেতু সংখ্যাগরিষ্ঠের পরামর্শ নিয়ে এই কাজ করেছ সুতরাং তোমরা যা গ্রহণ করেছ সেটাকে তোমরা হালাল হিসাবে খেতে পারো তোমাদের জন্য বৈধ করে দিলাম এটা হলো বদরযুদ্ধের ফয়সলা পরবর্তীতে সুরায় মোহাম্মাদ ছাব্বিশ নম্বর উভয়টাই তোমাদের জন্য বৈধ রাখা হলো কিন্তু বদরের ময়দানে আমার চাহিদা এটা ছিল না যার কারণে বদরের ময়দানে সতর্ক করেছে তাহলে দেখেন সেক্ষেত্রে নবীজি সিদ্ধান্ত যেটা নিয়েছিলেন ইস্তেহাতক্রমে আল্লাহিদা হল নবীরা পাপ থেকে মুক্ত ছোট পাপ থেকেও মুক্ত বড় পাপ থেকেও মুক্ত শরীয়ত পৌঁছানোর ক্ষেত্রেও কোন নবীর কোন ভুল হয়নি আমরা যে ধর্ম পেয়েছি সেটা সেই ধর্ম যেই ধর্ম আল্লাহ আমাদের উপর নাজিল করেছেন माजखे को नबीर थे मुख फसके बुझा जा तीन नम्बर पॉइंट कथा हल नबी इज्तेह क्रमे सिंह नीन से ही सिद्धान क्षेत्र उभय रकम ही सठीको भूलो क्यों अन् मानुष संगे नबीर इजतेहर पार्थक्य हलो अंसर इजतेहदादा भूल होती जानते पर मजहब ना पक्ष मानुस मात्र एक युद्ध बेलाल नदी अल्लाह पहाड़ादार निजुक्त घूमिए पड़े घटने दायित्व दिए बेलाल के हे बेलाल खजरे आजाना समय डे दियो क्यों आल्ला बेलो घुमिय गए তো পরবর্তীতে যখন সূর্যের আল্লাহ রাসুলের চেহারা এসে পড়ে রাসুল তখন ঘুম থেকে জাগ্রত হন বোকার রাসুল তখন বেলালকে জিজ্ঞেস করেন কি ব্যাপার বেলাল তুমি আমাদেরকে ডেকে দিলে না তো বেলাল বললেন যে আল্লাহ আপনাকে ঘুম পারিয়ে দিয়েছেন সেই আল্লাহ আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছে আমার দশনি। নেই আমি ইচ্ছে করে ঘুমাইনি। তো এটাও তো নবীর ভুল হয়েছিল তা আপনি বলবেন যে এই জন্য তিনি নবীর কাতার থেকে বের হয়ে গেছেন নওয়াজিল্লাহমিন্দ আলী তো হাস্যকর কথা নবীর ব্যাপারে আতিদা রাখতে হবে কিন্তু সেভাবে রাখতে হবে যে কোরআন শিক্ষা দিয়েছে কিন্তু আমার উন্মতের থেকে ভুলকে উঠিয়ে নেওয়া হয়েছে ভুলের কারণে কাউকে কোন গুনা লেখা হবে না হ্যাঁ ইচ্ছাকৃত করলে লেখা তো এই যে কথাটা এটা কি কোরআনের সঙ্গে সাংঘর্ষিক নাকি এটাই কোরআনের মেসেজ এতগুলো আয়াত পাঠ করার উদ্দেশ্য তো এটাই তো চাক্ষুষ উদাহরণ হিসাবে কেন টানলাম টানলাম মধ্যে আল্লাহ কিছু কিছু মানুষের চরিত্র বর্ণনা করেছেন আল্লাহ তালা বলেন এক যুদ্ধের মধ্যে मैदान आसत बाहर संख्या शक्ति सहजे विजय लाभ करते स्वाभाविक किसना আপনি একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছেন এলাকার মধ্যে একটা মাহফিল করবেন মানুষের সহযোগিতা পাচ্ছেন না তখন আপনার মনের মধ্যে এই কথা আসলে কি এটা অন্যায় হবে যারা যদি মানুষ আমাকে সহযোগিতা করত সবাই যদি একটু হাত বাড়িয়ে দিত কাজটা সহজ হতো এটা কি অন্যায় অন্যায় না সাহাবিদের মনের মধ্যে আসলো কথা তারা শুধু ফেতনাই বৃদ্ধি ফিতনা, তারা তোমাদের মধ্যে ছোটাছুটি করতো ফেতনা সৃষ্টির উদ্দেশ্যে মতলবের কথা শুনে মানে কি তোমাদের মধ্যে জেহাদে এসেছে এজন্য আসেনি তোমাদের সঙ্গে জেহাদ করবে কেন এসেছে এই যে রহস্যগুলো যুদ্ধের গোপন বিষয়গুলো তাদেরকে জানিয়ে দেবে এজন্য গুপ্তচর তারা তোমাদের মজলিশে বসে তোমাদের পয়েন্ট খোঁজার জন্য তোমাকে কোন পয়েন্ট দিয়ে ফাঁদে ফেলতে পারবে এটাও কিন্তু আমার কথা অফিক তোমাদের মধ্যে কিছু লোক রয়েছে যারা তাদের মতলবের কথা শোনে আল্লাহ তালা শব্দ সাব যারা তাদের মতলবের কথা শোনে কী হলো গত সপ্তাহে কথা বলার পর এলাকার মধ্যে শুনে তোলপাহাড় কী নিয়ে যে খতিব সাহেব জুম্মার নামাজে জুম্মার বয়ানের মধ্যে রাসুলকে হায়ো করেছেন কিভাবে হ্যায়ো করেছেন তিনি বলেছেন রসুল বদর যুদ্ধের বন্দীদের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত আল্লাহ মানস অনুযায়ী হয়নি চাহিদা অনুযায়ী হয়নি তার মানে রসুল ভুল করেছেন অত্র রাসুল তো নূর নবী তিনি তো নূরের সৃষ্টি তিনি তো আল্লাহ চাইতো ঊর্ধ্বয় নদুবি এটা বলে না মনের কথা এটা আরে আল্লাহর ভুল হতে পারে আসলে তো ভুল হবে না এটা নিয়ে বিরাট কিছু একজনকে রিপ্লাই দিলাম ভাই উৎখাত করার জন্য এত কষ্ট করতে হয় না আমাকে বললে আমি নিজে উৎখাত হয়ে যাব। এখানে আছি আমার নিজের চাহিদায় আছি থাকার দ্বারা খুব ফায়দা হচ্ছে এরকম না যারা মোটামুটি জানাশোনা আছে বিশ্বাস না হলে মাদ্রাসার অন্তত আপনারা মাদ্রাসা থেকে প্রতি মাসে আমাকে কত হাদিয়া দেওয়া হয় সেটার একটু খোঁজ নেবেন আর আমার বাসা ভাড়া তারপর বিল, বিল একটা পয়সা করার জন্য আছে এটা তারপর এতটুকু জানলেই হবে এলাকায় আছি নিজের ফায়দার জন্য কুটিপতি হয়ে যাচ্ছে নিজের স্বার্থের জন্য নাকি এলাকার মধ্যে দিনই কোনো স্বার্থ নিয়ে এখানে থাকা শুধু এতটুকু খোঁজ নেবেন অহংকার করার জন্য বলান শুধু একটা বাস্তবতা তুলে ধরার জন্য বলা। मद्रासा गाड़ी तेलार्थम बाध्य हो तो, तो उत्ख्या करते हैं उत्ख्यात একবার শুরুর দিকে একবার জুম্মান নামাজ পড়ানো বন্ধ করেছিলাম আপনারা হয়তো অনেকে খেয়াল করেছিলেন একটা কথা উঠেছে আমি নিজে বন্ধ করে দিয়েছি এরপর অনেকের অনুরোধে এখানে শুরু করা আমার এখানে আগামী বছরের ব্যাপারে বা সারা জীবন থাকার সিদ্ধান্ত নিয়ে রাজবাড়ি এসেছি রমজান মাসে প্রতি বছর আমি উত্তরের চার নম্বর সেক্টর কেন্দ্রীয় মসজিদে তার আপনি পরে উত্তরের সবচেয়ে বড় মসজিদ এখানে এখনো সেখানে ঠিক আছে এবছরও সেখানে যাব তো রমজানের পর কোথায় থাকবো সেটাই ঠিক নেই রাজবাড়ি এক বছরের প্ল্যান নিয়ে আসা দ্বিতীয় বছরের চিন্তা মধ্যে এখন আসেনি সুতরাং এত তো কষ্ট করার দরকার নেই আমাকে উৎখাত করার জন্য কিছু মানুষ শুনি বিভিন্ন তারা বড়পুলের মধ্যে মশারা করে থেকে উৎখাত করবে আর গত জুম্মার পর থেকে শনি মসজিদ থেকে উৎখ্যাত করবে তো মাদ্রাসা আর মসজিদ থেকে উৎখাত করলে তো উনি এলাকায় থাকতে পারবে না উনি না খেয়ে মরে যাবে তো উনি তো দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যাবে আরে ভাই যদি কিছু করতে চান দুনিয়া থেকে উৎখাত করার চিন্তা করতে পারেন তাহলে হয়তো ফায়দা হবে অন্যথায় পৃথিবীর যেখানেই থাকে আল্লাহ যতদিন জীবিত রাখেন ইনশাল্লাহ হকের পক্ষে থাকবো হকের কথা বলে যাব এমন না যে মাদ্রাসা মসজিদ থেকে উৎখাত করে দিলে হকের কথা বন্ধ হয়ে যাবে ইউরঈদ উনফি নুরালিম তারা নিজেদের মুখের ফুৎকারে আল্লাহর প্রদীপকে নিভিয়ে দিতে চায় আল্লাহ আল্লাহ তার প্রদীপকে পূর্ণ করবেন তার আলোকে পূর্ণ করবেন যদিও বেদাতিরা অপছন্দ করে যদিও মাজার পুজোর অপছন্দ করে যদিও পীর পুজো অপছন্দ করে যদিও ফেতনাপন্থীরা অপছন্দ করে যদিও বাতিল একমত হয়ে যায় তারপর আল্লাহ তাহলে তার দিনকে পরিপূর্ণ করবেন কারো না কারো তার আওয়াজকে জীবিত করবেন ইসলাম যে পয়েন্ট দিয়ে ফাঁসানো যাবে এমন পয়েন্ট ধরে কি লাভ যেটা সরাসরি আল্লাহ নিজে বলে দিয়েছেন গত রাত্রে মাদ্রাসায় বসলো বসার পর আমি সরাসরি একেবারে তার ফিরের কিতাব থেকে স্ক্রিনশ নিয়ে প্রিন্ট করে দেখিয়ে দিয়েছি যে আমি যে কথা বলেছি আমার প্রতিটা আলোচনা ইউটিউবে সংরক্ষিত থাকে শুনেন আর এই তা অনুবাদ কে মিলেন বাইরে কোন আলোচনা করে আমি নিজেই পদত্যাগ করব। এখানে কষ্ট করে উৎখ্যাত করার জন্য এত সাধনা করার কোন প্রয়োজন নেই কিন্তু পয়েন্ট যদি আটকাতে চান এমন কোন পয়েন্ট ধরেন যেটা দিয়ে আটকাতে পারবেন আর এমন পয়েন্ট ধরে কি ইলার যেটা সরাসরি আল্লাহ নিজে বলে দিয়েছেন এরপর আরেকটা ছিল যে তিনি হ্যাও করার জন্য শুধু এই আয়াত বলে ক্ষান্ত হননি একেবারে আর একটা উদাহরণ দিয়েছেন গাছের উদাহরণ দিয়েছেন প্রথম বুঝছিলাম না গাছের উদাহরণ কি পরে শুনে দেখলাম দেখলামসলিম শরীফের একটা হাদিস শুনিয়েছিলাম তা আবির নখলের হাদিস রাসুল যখন মদিনায় যান যাওয়ার পর দেখতে পান সেখানে মদিনার আনসারী সাহাবিরা কৃষক ছিল তারা খেজুর গাছের পুরুষ এবং মহিলা গাছের মধ্যেও জেন্ডার থাকে মেল এবং ফিমেল তো পুরুষ গাছ এবং মহিলা গাছ এগুলোর ফুলের রেণুর মধ্যে সংমিশ্রণ ঘটিয়ে গর্বদান করতে এবং ফল ভালো হতো তো রাসুল গিয়ে বললেন যে তোমরা এই কাজটা না করলেই বোধহয় ভালো হয় বাহ্যিকভাবে দেখতেও তো অসুন্দর লাগে তো সাহাবাই কেন রাসুল পরামর্শ দিয়েছেন এই কাজ তো তারা ত্যাগ করবেন সহি মুসলিমের হাদিস তো তারা পরবর্তী বছরে এই কাজ করলো না ফসল কম আসলো উৎপাদন কমে গেলো রসুলের কাছে এসে বলল তো রাসুল তাদেরকে বললেন আরে তোমাদের দুনিয়ার বিষয়ে তোমরাই ভালো জানো ইনামা আনা বাসাও আমি তো একজন মানুষ মাত্র আমি যখন তোমাদেরকে দিনের বিষয়ে কোনো কথা বলি সেটাকে তোমরা গ্রহণ করো সেটার অনুসরণ করো কিন্তু আমি যখন তোমাদের দুনিয়ার বিষয়ে কোনো কথা বলি ইন না আনা বাসাও আমি তো একজন রক্ত মাংসের মানুষ মাত্র তার মানে দুনিয়ার বিষয়ে আমার সিদ্ধান্ত ভুল হতেই পারে তো এই কথার দ্বারা যদি রাসুলকে হ্যায় করা হয় বলতে হবে আল্লাহ নিজে তার রাসুলকে হেয় করেছেন রাসুল নিজে হাদিসের মধ্যে তাকে হেয়া করেছেন সহি মুসলিমের হাদিস তা হাকি করো দরকার নেই হাদিসটা সহি নাকি জয়িফ বুখারী এবং মুসলিমের হাদিস দেখলে তাহিকে লাগে না বুখারি এবং মুসলিমের হাদিস মানেই সহি হাদিস তাহি কের প্রয়োজন নেই মুসলিম শরীফের হাজি সই হাজি করলেন আল্লাহ আপনি সরাসরি কোরআন এর বিরুদ্ধে গিয়ে নিজেকে দাঁড় করাবেন আপনি ভাববেন আমি তো জয়ী হয়ে গেলাম কিন্তু আপনার অবস্থান যে সরাসরি আল্লাহর বিরুদ্ধে আপনি সবগুলো হলো একটা উদাহরণ টানলাম কিসের আল্লাহ যে বলছেন इनकुम तुम नजलना अला बंदर बान्दारती जै कुरान नाजिल कर सम्पर्क अमूलक सन्देह लालन करो तो अनुरूप एक आयात बनिए सामने हाजिर करो देखी আর যদি নিজেরা না পারে আল্লাহকে বাদ দিয়ে যত সাহায্যকারী আছে তোমাদের যত মোল্লা মনসী আছে যত সাহিত্যিক আছে যত কবি আছে যত পীর আছে যত নেতা আছে আবু জাহাল হোক আবু সুফিয়ান হোক উকবে ময় হোক উমাইয়া হোক যেই হোক না কেন সবাই এনে হাজির করো পুরো দুনিয়ার লোক এসে তোমরা মিলিত হও তারপরও দেখো এর অনুরূপ একটা সুরা বানাতে পারো কিনা যদি পারো মেনে নিব তোমরা সত্যবাদী অন্যথায় তোমরা মেনে নাও যে কোরআন মুহাম্মাদের বানানো না এ কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজির করা একুশ এবং বাইশ আয়াতে আল্লাহ তাহ প্রমাণ করা হয়েছিল তেইশ নম্বর আয়াতে এসে রসুর রেসালাতে সম্পর্কে আল্লাহ তালা প্রমাণ এখানে হাজির করলেন तो इनशा अल्लाह सम्पर्क कुरान जो मौजा मौजोजा शब्द पर अर्थ ही हल अक्षम कारी मौजा शब्द अर्थ क्य अक्षम कारी अनेजोजा मानी भिल्की बजी अलौकिक क्या मोहजा अर्थ हल अक्षम कारी अर्थात जजटा अन्न देर को अक्षम कर दे चाहले अनुरूप को जिन हाजिर करते विभिन्न नबी के आल्लाभिन्न मौजोदा दिए তারা যে নবী এই নবীর নবুয়তের পক্ষে প্রমাণ প্রমাণস্বরূপ আল্লাহ তাদেরকে মোজেজা দিয়েছিলেন এক একজনকে দিলে এক একটা নাম হয় কোন নবী যখন তার নবুয়ের পক্ষে প্রমাণ পেশ করেন সেটাকে বলা হয় পক্ষ থেকে যদি এরকম অলৌকিক কোন বিষয় প্রকাশ পায় সেটাকে বলা হয় কারামত আহলসুলের আকাইদা হলো কারামতলা উলিয়াঈ হাকুন ওলিদের কারামত সেটা সত্য সেটা সত্য কিন্তু যা কিছুই শুনবেন সেটাকে চোখ বুঝে বিশ্বাস করে নিতে হবে এটা জরুরি না শুনলেন আমার দাদার থেকে শুনেছি ও মুখ পানির উপর হেটে গিয়েছেন আকাশে আকাশ ওরে বেরিয়েছেন আরো বহুত বহুত কারামতের কথা আচ্ছা যার ব্যাপারে শুনেছেন তিনি আকাশে উঠতেন প্রতিদিন বেলা নিয়ম করে করে আকাশে উড়ে মসজিদে মসজিদ আসতেন যদি জিজ্ঞেস করা তিনি ঠিকভাবে নামাজ পড়তেন তো আরে নামাজের খবর জানি না নামাজ দিয়ে কি হবে আকাশে উঠতেন এটা কি কম কথা নাকি পেট্রোলও লাগতো না অক্টেনও না ডিজেলও না গ্যাসও না কিছুই না এমনি অটোমেটিকলি আকাশ উঠতে পারতেন আল ফিকার বুঝেন ইসতেকা অবিচলতা সত্যের উপর অবিচল থাকা হাজার হাজার কারামতের চাইতে উত্তম একজন মানুষ অনেক কারামত দেখিয়ে ফেলতে পারে কিন্তু মৃত্যু পর্যন্ত সত্যের উপর অবিচল থাকবে এক মুহূর্ত একটা শ্বাস পরিমাণ সময়ও আল্লাহর নাফরমানিতে ব্যয় করবে না প্রকাশ্য করবে না অপ্রকাশ্য করবে না রাতের গভীরাও করবে না কামরা লাগিয়ে মোবাইল হাতে নিয়েও করবে না যেখানে তাকে ছাড়া আর কেউ দেখে না কোন অবস্থায় আল্লাহ তার একটা নাফরমানি করবে না সহিরা হোক কবিরা হোক কোনো গুনাহের মধ্যে লিপ্ত থাকবে না সারাটা জীবন সব ক্ষেত্রে হকের উপর অবিচল থাকবে হাজার হাজার কারামতের চেয়েটার সবচেয়ে বড় কারামত এর চাইতে বড় কারামত কিছু হতে পারে আকাশ ওরা নদীর মধ্যে সাতার কাটা আর নদীর মধ্যে হেঁটে যাওয়া এটা যতটা বড় কারামতো কারামত হলো একটা মুহূর্ত সময় আল্লাহ সিদ্ধিক যে সিদ্দিকের মর্তব্য শহীদের চাইতেও বেশি সিদ্দিক বলা হয় তাকে যার একটা শ্বাস পরিমাণ সময়ও কোন গুনাহের মধ্যে কাটেনি আজকাল তো ফরজ বিধান বাদ দিয়েও সিদ্দিক সাজতে চায় যে আমি নফল করবো লম্বা লম্বা নকলের পাবন্দী পরব তাহাজ পর্ব আউ পর্ব আমি বসে বসে সারাদিন তাজবি টিপো কিন্তু আমাকে যখন বলা হয় তোমার ওপর এই বিধানকে ফরজ যদিও তোমার কাছে অপছন্দনীয় আসো বিধান পালন করো তখন বলবে না আমার ভয় লাগে আমার কষ্ট হয় এ আবার কোন সিদ্ধি तो इसलमे जखे विधान दिए जो, जो कष्ट सिद्धीक, हो क्यों सब विधान के मान्य कर एक शासन समय आल्लाटाएं मर्यादा बहिदे चाहिए कमर फिम कमिर नबी का बलो आपना आदेश अपनी अबिचल थकून महदिशन रसुल हुद नाजिल हर पर चूल पे ग আপনি নিজে এবং যারা আপনার সঙ্গে তবা করেছে তারা সকলে যেভাবে আদেশ করা হয়েছে ঠিক সেভাবে অবিচল থাকুন মোটেও সীমা লঙ্ঘন করবেন না কত কঠিন আদেশ চুল পেকে থাকে অবিচল থাকে তাদের জন্য সুসংবাদ মৃত্যুর পূর্বে তাদের কাছে রহমতের ফেরস্তা নেমে আসে কিন্তু যারা অবিচল থাকতে পারে না হকের কথা শুনলে হকের দিকে দৌড়ায় বাতিলের কথা শুনলে বাতিলের দিকে দৌড়ায় তাদের জন্য কোনো সুসংবাদ নেই সবচেয়ে বড় তো বলছিলাম নবীর পক্ষ থেকে প্রকাশ পেলে বলা হয়তো অনেক অলৌকিক কাজ দেখাবে সেটাকে মজেজা রাসুল তো মজেদা দেখাতেন তিনি নবী হওয়ার পক্ষে প্রমাণ দাজ্জাল এসে দেখাবে নবী হওয়ার পক্ষে না খুদা হওয়ার পক্ষে প্রমাণ এক ধাপে গিয়ে मौजूदाई तो दिएुबरा बड़ो बड़ कित रसुलन अभवि कसुल যেটা কেয়ামত পর্যন্ত একই ভাবে জারি থাকবে এবং এর চ্যালেঞ্জও কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে সেটা হলো আলকুর আহ জ্ঞানের মর্যাদা রাসুল চলে গেছেন মর্যাদা সমাপ্ত হয়ে যায়নি এই যে কোরআনে চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে যে পারলে কোরআনের নিয়ে আসো এই চ্যালেঞ্জের জন্য না চোদ্দশো বছর পার হয়ে গেছে এখন এই চ্যালেঞ্জ অব্যাহত আছে আজকে পর্যন্ত অনেকেই অনেক চেষ্টা করেছে কিন্তু এই কোরআনের মতো ম একটা অনুরূপ সুরা কেউ বানিয়ে আনতে পারেনি চেষ্টা করেছে অনেকে ছন্দ মিলানোর চেষ্টা করেছে সেই কুরাই সুরা বানিয়েছিল আলফিল পাতা হ্যা তুমি কি জানো যে হাতি কি খুরতু মুন তৈল হাতির লম্বা একটা সুর এটা কি কিতাব এটা তো হাস্যকর এটা হলো একদম ঘোরাকুম সাজে ঢাক ডোল বাজে ওইরকম হয়ে গেছে कारो कारो कविता कब्यर बोबेल प्राइज पे जाने अनुरूप ग्रंथ क्यों आनते शुद् की मिलाते यह भी तो सबा जा मिलिए तो देखा तरह तो এই গত সাড়ে চোদ্দশো বছরে এই কোরআনের অনুরূপ একটা সুরাও কেউ আনতে পারেনি এবং আনতে পারবে না ছোট একটা সুরা সর্বনিম্ন সুরা আপনি মনে করেন একটা কাউসের এরকম সুরাও কেন বানিয়ে আনতে পারলো না শাল আগামী সপ্তাহে সম্পর্কে আলোচনা হবে আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলো সঠিকভাবে জানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুন আমরা